রমজান মাস উৎসবের মাস কিন্তু এটা ইফতারের উৎসব নয় ঈদের কেনাকাটার উৎসব নয় বরং প্রাথমিকভাবে এটা ইবাদতের উৎসবের মাস রসুদ সাল আলিয়াল্লাম রমজান মাসের রাতগুলোকে বিশেষ করে শেষ দশ রাত্রিগুলোকে ইবাদত দিয়ে জাগিয়ে তুলতেন আমরা সবাই এই মাসে কম বেশি ধরনের বছর ইবাদত করার আল্লাহ রসুল সাল্লাম বলেন হচ্ছে ইবাদত দোয়া আসলে এমন একটি ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারি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 ইনশাল আমরা এমন চারটি ধাপের ব্যাপারে আজকে এবং যখন আমরা একটু সময় নিয়ে দোয়া করার সুযোগ পাব তখন এই মেনে দোয়া করার চেষ্টা করব। শুরুতে আল্লাহর প্রশংসা করা। সুন্দর আদবের মধ্যে অন্তর্ভুক্ত আমরা যেমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিই কুশল বিনিময় করি তেমনি দোয়া যেহেতু আল্লাহর সাথে আমাদের কথোপকথন আমরা তার সাথে কথা বলার শুরুতেই হুট করে আমাদের চাওয়াগুলো না বলে আগে তার প্রশংসা করলে দোয়াটা আরো সুন্দর আল্লাহ রসুদ সালামের উপর সালাওয়াত দরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলাইহালামের উপর দরুদ পাঠ করাও আসলে একটি আদবের বিষয় কারণ আজকে আমরা দোয়া করতে পারছি কারণ তিনি আল্লাহ রশেষ রহমতে আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন তার উপর দুরুদ হচ্ছে এমন একটি দোয়া যা সব সময় কবুল হয় আমরা যখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জন্য আল্লাহ বলে দোয়া করব তখন হয়তো আল্লাহ এতটা খুশি হয়ে যাবেন যে তিনি তার হাবিব সাল্লি ওসলামের প্রতি রহমত এবং ভালোবাসার উসিলায় আমাদের মতো গুণাধার বান্দার ব্যক্তিগত দোয়া কবুল করে দিবেন। তৃতীয়ত দোয়া করতে হবে মন দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমরা দোয়া করার সময় বিশ্ব জগতের রবের দরবারে দাঁড়িয়ে তার সাথে কথা বলছি আমরা যদি একজন রাষ্ট্রপ্রধান বা একজন শহরের মেয়র বা এমনকি একটি বড় কোম্পানির মালিকের সাথেও সাক্ষাতের সুযোগ পাই আমরা কি কখনো তার সাথে অন্য মনস্ক হয়ে কথা বলবো। তাহলে অবশ্যই আল্লাহর সাথে কথা বলার সময় আমাদেরকে মন দিয়ে আন্তরিকতার সাথে দোয়া করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রয়োজনটা হচ্ছে আমাদেরই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 কিন্তু রেহাই দিন তিনটি জিনিস যাওয়া হচ্ছে একটি হচ্ছে দুনিয়ার জন্য এবং দুটি হচ্ছে আখেরাতের জীবনের জন্য রমজান মাস প্রতিটি মুমিন ব্যক্তির জন্য এক অমূল্য উপহার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 আন্তরিকতার সাথে আল্লাহর কাছে আমাদের সব চাওয়া পাওয়াগুলো গুলো তুলে ধরি আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন